অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব যদিও খুব দীর্ঘ আলোচনার সুযোগ এখানে নেই মুসলিম উম্মার সমস্যা সমাধানে চিন্তা গবেষণার গুরুত্ব দুটো জিনিস মুসলিম উম্মার এবং মুসলিম উম্মার সমস্যা আর তারপরে চিন্তা গবেষণা দিয়ে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি উম্মার পরিচয় দেওয়ার আর কোন উম্মা মানে আমি একা ব্যক্তি নই অথবা আমার যারা ফলোয়ার তারা নয় উম্মাহ এই পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহ সে সকল বান্দা যারা ইমান পোষণ করে ইমান হোল্ড করে পোষণ করে এবং যারা নির্দেশ জীবনের সর্বক্ষেত্রে আজকের মুসলিম উম্মা সারা পৃথিবীর প্রায় সর্বত্রই বিভিন্ন সমস্যার জর্জরিত আজকে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো না বরং সমস্যা অনেকগুলোই আমাদের সামনে চিহ্নিত এগুলো সমাধান করার জন্য চিন্তা গবেষণা শিক্ষাকে কি করে আমরা কাজে লাগাতে পারি সে বিষয়ে আমি কিছু কথা বলবো। অনেকে হয়তো ভাবেন যে যেমন ধরেন আমরা বলি যে উনি একজন ইসলামী চিন্তাবিদ পৃথিবীতে বহু চিন্তাবিদ আছেন যারা প্রকৃতপক্ষে মুসলিমদের এই সকল সমস্যা নিয়ে তেমন ভাবেন না বা ভাবলেও সেগুলো সেগুলোকে সুন্দরভাবে সমাধান করতে তারা যথেষ্ট যোগ্যতা স্বাক্ষর রাখতে পারছেন না নানা কারণে সুতরাং প্রশ্ন এসে যায় চিন্তা গবেষণাটা কি আসলে খুব জরুরি আমরা তো ইসলামের কাজ চিন্তা গবেষণা না করেও করতে পারি সেই জন্যে আমি আল কোরআন থেকে কিছু আয়াত পেশ করব যাতে স্পষ্ট হয়ে যায় যে চিন্তা গবেষণা এটা আল কোরআন নির্দেশ এটা কোন ফ্যাশন নয় আমার মনে আছে মদিনা থেকে যখন আমি ফিরি আমার দপ্তরা হয়ে যাওয়ার পরে এবং এ দেশের ইউনিভার্সিটিতে জয়েন করি তখন কোন কোন ব্যক্তিকে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের শিক্ষা বা ইসলামী গবেষণার ক্ষেত্রে যে দৈন্যতা যে দুর্বলতা ক্ষেত্রে আমরা কিছু রোল প্লে করতে পারি আপনারা পৃষ্ঠপোষকতা করুন বলা হয়েছিল গবেষণাতে এত প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে ময়দানে কাজ করার প্রয়োজন হচ্ছে হ্যাঁ মানে অন্য যে সমস্ত প্রচলিত ইসলামিক যাই হোক আমরা আল মধ্যে দেখি আল্লাহ চিন্তা গবেষণার প্রতি আমাদেরকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব দিয়েছেন সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর বলা হচ্ছে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের হৃদয়টা লকড লকড মানে তাহলে আল্লাহ মুসলিম জনতাকে কি ধরনের একটা ধমক দিয়েছেন কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছো না এর কারণটা কি কারণটা কি এই যে তোমরা নিজেদের হৃদয়কে তালাবদ্ধ করে রেখেছ মানুষ তার ব্রেইন এবং হার্ট এ দুটো সমন্বয়ে কিন্তু চিন্তা গবেষণা করে এই জন্য বলে কখনো আকলকে বুঝানো হয়েছে বহু আয়াতে তফকির কথা বলেছেন সোরা আল এমরান এর একশো নব্বই এবং একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন চিন্তা গবেষণার গুরুত্ব বোঝার জন্য এটা একটা অত্যন্ত চমৎকার আয়াত বরং চিন্তা গবেষণার মাইল স্টোন বলা যায় আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আসমান সমুহ এবং জামিনের সৃষ্টির মধ্যে এবং দিবস ও রজনীর আবর্তনে নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য চিন্তা গবেষণা করে যাদের বুদ্ধি নেই তারা চিন্তা গবেষণায় সমর্থমান নয় এই বুদ্ধিমান লোকদের প্রশংসা আল্লাহ তালা করছেন আল্লা দিন করুন আওয়াহ যারা আল্লাহকে স্মরণ করেন টিয়া মা দান দাঁড়িয়ে এবং বসে ওয়ালা জনবিহীন এবং শুয়ে অর্থাৎ তারা সর্ব আল্লাহকে স্মরণ করেন যারা আজকে ভাবছেন চিন্তা গবেষণা ফ্যাশন তাদের জবাব দিচ্ছেন আল্লাহ এখানে যে মুসলিম যখন চিন্তা গবেষণা করে তখন সে আল্লাহ স্মরণকে বাদ রাখে না তখন সে সার্বক্ষণিকভাবে তার সমস্ত চিন্তা গবেষণার মধ্যে আল্লাহ স্মরণকে জাগরুক রাখে সে আল্লাহ স্মরণকে সাথে দিয়েই যাবতীয় চিন্তা গবেষণা করে ফি এবং তারা আল্লাহর এই যে জমিন এই যে আসমানসমূহ সেগুলোর সৃষ্টি নিয়েও তারা চিন্তা গবেষণা করে আর বলে চিন্তা গবেষণা করে দেখে যে মহান সৃষ্টি এত বড় এত সূক্ষ্ম এত কিছু এর মধ্যে রয়েছে তাহলে এর যিনি স্রষ্টা তিনি না জানি কত বড় আল্লাহ এত বড় এই নভমন্ডল ভিকা এই ব্ল্যাক হোল এই সবকিছু যারা পড়াশোনা করবেন তারা বড় বিশ্বাহ তাহলে স্রষ্টা না জানি কত বড় এবং এই চিন্তা গবেষণা তখন তাকে বাধ্য করবে একটা কথা বলতে রব্বানা হায় হে আমাদের রব তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করবকিছুর সকল ত্রুটি থেকে তোমার তুমি শিরিখ থেকে মহান তুমি মহান তুমি যে মানুষ যে সমস্ত মন্তব্য করে থাকে যে আল্লাহ সম্পর্কে এমন কথা যেটা সঙ্গত নয় সে সবকিছু থেকে তুমি মহান অতএব ফাকিনা আদাবান আমাদেরকে জাহান্ন থেকে রক্ষা করো আল্লাহ অনেক কাহিনী বর্ণনা করেছেন আল কোরআন মধ্যে আল্লাহ পূর্ববর্তী বিভিন্ন জাতির কাহিনী বর্ণনা করেছেন অনেকে আমরা মনে করি এগুলো গল্প আল্লাহ কি গল্প শুনিয়েছেন আমাদেরকে মজা দেওয়ার জন্য তাহলে শুনুন আল্লাহ কি বলছেন আল্লাহ সুরা আল্লাফের একশো ছিয়াত্তর নম্বর আয় বলছেন তাদের কাছে কাহিনীগুলো বর্ণনা করব তাদের কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে মানুষ কেন চিন্তা গবেষণা করে এ থেকে শিক্ষা নেওয়ার জন্য অতএব সেগুলো আল্লাহাল বিভিন্ন আয়তে বলে দিয়েছেন সোরাই চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ এই দুনিয়ার দৃষ্টান্ত তিনি বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার একটা দৃষ্টান্ত দিলেন ওই পানির মতো তিনি বলছেন ক্যামা ইন সামা। যে পানি আমি আসমান থেকে নাজেল করেছি তারপরে সেই পানির সাথে এই জমিনের উদ্ভিদ মিশে আরেকটা চমৎকার একটা শোভা তৈরি করল সেই উদ্ভিদ যা থেকে মানুষ ভক্ষণ করে এবং যা থেকে গবাদি পশু ভক্ষণ করে এবং এই আয়াতের শেষে আল্লাহতালা বললেন কারণ তিনি বিভিন্ন নিদর্শন আসলে জগতের বিভিন্ন নিদর্শন তিনি এখানে উল্লেখ করলেন স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমী তার এই কালামের মধ্যে তারপরে বললেন কাদা আলিকানো আয়াত ব্যাখ্যা করে দেই যাতে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে চিন্তা গবেষণা করে আসলে আল্লাহ মুসলিম জাতিকে বারবার চিন্তা গবেষণার দিকেই তিনি আহ্বান করেছেন কারণ চিন্তা গবেষণা ছাড়া আল্লাহকে আবিষ্কার করা যায় না আজকে এই যে একশো কোটি বা প্রায় দুইশো কোটির মতো বিশ্বে মুসলিমদের সংখ্যা এদের অধিকাংশই কিন্তু চিন্তা গবেষণা করে না এবং করে না বলেই তারা সত্যিকার সহিদার অনুসারী হতে পারেনি অধিকাংশ মুসলিমদেরকে আমরা তেমনই দেখি এবং অনেকে আরো কি করছে তারা তৌহিদ মনে করে শেরেক করে বসছে তারা সন্ধ্যা মনে করে বেদাত করে বসছে কারণ চিন্তা গবেষণার অভাব সুতরাং এখানে আমরা বুঝতে পারছি কেন আল্লাহ করতে বললেন তিনি বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ রাত এবং দিনকে সূর্য এবং চন্দ্রকে এবং তারকা রাজিকে অনুগত করে দিয়েছেন নিজের নির্দেশে আল্লা নির্দেশ দিয়েছেন যাতে মানুষের অনুগত হয়ে যায় মানুষের সেবা দান করে আল্লাহ বলছে রয়েছে নিদর্শন সেই সব লোকদের জন্য যারা বোঝে যারা উপলব্ধি করে যাদের আছে যাদের আকল আছে এভাবে আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তালা নানা বিষয় উল্লেখ করে আমাদেরকে তফকিলের দিকে নির্দেশ দিয়েছেন আর রাসুল সাল্লাম সারা জীবন যা বলেছেন সেটা চিন্তা ভাবনার নির্যাস ছিল রাসুল সাল সাল্লাম একটা বেহুদা কথাও বলেননি রাসুল সাল সাল্লাম যা বলেছেন তা পৃথিবীর সবচেয়ে যথার্থ কথা রাসুল সাল্লা সাল্লাম যা বলেছেন সেটা মানব জাতির জন্য একটা চমৎকার দিক নির্দেশনা সেটি হচ্ছে হৃদায়া যা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে অতএব রাসুল সাল্লাহ আলাই সাল্লাম চিন্তা গবেষণার বাইরে কোনো কথা বলেননি এই জন্য তার ছোট্ট ছোট্ট নিদর্শন আমরা হয়তো খেয়াল করি না ভাবি তো তার কথা কিন্তু এর মধ্যে যে কি গভীর চিন্তা রয়েছে একটা চমৎকার নির্দেশনা যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে বিশ্বাস রাখে তারা যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সুভান্লাহ এই কথা কিন্তু যে সেই ব্যক্তি বলবে না জন্য মনীষীদের কথাকে আমরা যেমন বাণী চিরন্তনে হিসেবে বিবেচনা করি আমরা যে কোনো বড় বিদ্যান ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিদের কথাকে আমরা অনেক গুরুত্ব দিই কেন একজন জ্ঞানী ব্যক্তি আলতু কথা বলেন না তার কথাটা সুচিন্তিত কথা মজার ব্যাপার হলো মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর যে কালাম নাজিল করেছেন আলকোরআ সেটি পুরোটাই সুচিন্তিত কথা রাসুল সাল্লা সাল্লামের উপর বা তাকে যে সন্না দেওয়া হয়েছে কোরআনের অনুরূপ আরেকটা ওহিজাকে তাকে দেওয়া হয়েছে সেটার পুরোটাই হল সুচিন্তিত কথা অতএব চিন্তা ভাবনা যারা করবে তারাই এগুলোর দ্বারা উপকৃত হবে এবং যারা চিন্তা ভাবনা করবে না তারা এই কোরআন সন্না থেকে সত্যিকার উপকার লাভ করবে না আজকে আমরা মুসলিমার মধ্যে কী সমস্যা দেখি আমরা দেখি মুসলিমার কোরআন এবং সুন্দর বোঝার ক্ষেত্রে বিশাল সমস্যা কোরআন ক্ষেত্রে তার ভালো না হয় সে সুন্দর করে পড়তেই পারলো না তাহলে সে বুঝবে না কি বইটা বুঝবে না এই তেলাওয়াতের সমস্যা আবার কোরআন বোঝার সমস্যা আজকে সকালে আমাকে একজন প্রশ্ন করেছিলেন ঢাকাতে বললেন যে বাংলা বানান দেখে দেখে কোরআন পড়া যায় কিনা বাংলা বানানে কোরআন পড়া যায় কিনা আমি প্রথম ভেবেছিলাম কথা বলছেন আসলে অনুবাদ নয় বাংলা বানানে যেমন আপনি বাংলায় লিখলেন হ্যাঁ তারপরে এভাবে ইন্দিন এভাবে যদি বাংলায় লেখা যায় সেটা কি তেলাওয়াত শুদ্ধ হবে কখনো কখনোই শুদ্ধ হবে না কারণ বাংলা শব্দগুলো বা বাংলা অক্ষরগুলোর উচ্চারণ কখনোই আরবির প্রতিনিধিত্ব করে না তাহলে আরবি সঠিক তেলাওয়াত করা বাংলা অনুবাদ বোঝা এবং সেটাকে চিন্তা গবেষণার আলোকে সেখান থেকে আকিদার মাসালাগুলো বের করা এবং সেখান থেকে আমাদের যে পেকক্ষি ব্যবহারিক জীবনের যত মাস আলা আছে সেটা বের করা চাই সেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট হোক চাই সেটা আমাদের আমাদাতের সাথে সংশ্লিষ্ট হোক এখানে দেখবেন যে আমাদের বিশাল বিপর্যয় আল্লাহ তালা তার নিজের সম্পর্কে আল কোরআন বহু তথ্য দিয়েছেন দিয়েছেন না আল্লাহ সুন্দর সুন্দর নামের কথা সেখানে আছে আল্লাহর মহান গুণাবলীর কথা সেখানে আছে আল্লাহর আফায়ালের কথা সেখানে আছে কিন্তু দেখবেন যে মুসলিমদের মধ্যে একটা দল আল্লাহ সকল সিফাতকে তার সঠিক অর্থে দেয় কারণটা কি যেমন তারপরে আলাল ইস্তা আয়াত থেকে কি বুঝা যায় বলেন তো আল্লাহ কোথায় আছেন কিন্তু এখান থেকে বহু মুসলিম কিন্তু এই অর্থ তারা নেয়নি তারা ভিন্ন অর্থ নিয়েছে তারা অনেকে বলেছে যে আল্লাহ সর্বত্র বিরাজ্যমান তাহলে দেখতে পাচ্ছেন কোরআন নিয়ে ডিলিং এর ক্ষেত্রে আমাদের একটা অংশের বিরাট সমস্যায় তৈরি হয়ে গেছে তারা স্বয়ং আল্লাহ সম্পর্কিত যে জ্ঞান সেখানেও বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে আর বিপর্যয় সাথে সৃষ্টি সাথে ইবাদতের ক্ষেত্রে আমালাতের ক্ষেত্রে মুসলিম ওম্মার বৃহত্তর অংশ আজকে সুদের সাথে সম্পৃক্ত অথচ আল্লাহ কি বলেছেন ও আহ ও তাহলে কোরআন এবং সন্ন্যার প্রকৃত জ্ঞাদের চর্চা কিন্তু আজকে নেই কিভাবে থাকবে যারা কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না কোরআনের অর্থ যারা বোঝে না অর্থ নিয়ে যারা গবেষণা করে না তাহলে তাদের জন্য এটা অত্যন্ত দুরূহ ব্যাপার এজন্য আমি বলবো আমাদের যে মাদ্রাসাগুলো আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আলাদা কোরআন সন্ন্যার গবেষণা সেন্টার হওয়া উচিত কোরআন সন্ন্যার আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন এখানে এই গবেষণাগুলো হতে পারে যে কোন কোন জায়গায় আমাদের অনেক জনগোষ্ঠী কোরআনের কোন কোন ক্ষেত্রে আমরা সন্ন্যার স্পষ্ট নির্দেশনার বিরোধিতা করছে বিভিন্ন এলাকায় দেখবেন বিভিন্ন রকম মেদাৎ আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম চিন্তা চেতনা আছে মানে এই এই বিষয়গুলো কিন্তু আমাদের আসা দরকার আচ্ছা আমি এর চাইতেও বেশি গুরুত্ব দিব আমাদের মুসলিমার যে সমস্যা আজকে তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের দৈনতা আজকে পৃথিবীর যে কোনো জাতির চাইতে বেশি একটা জাতি মুসলিমা যাকে বলা হয় কেন মুসলিমা বলা হয় কারণ সে ইসলামের অনুসারী সেই জাতি অধিকাংশ দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় ইসলাম কিন্তু অত্যন্ত দুর্বল পজিশনে আছে আমি জাতীয় শিক্ষা ব্যবস্থার কথা বলছি অতএব এটা মুসলিম যখন আমরা দেখি যে কেউ ডাক্তার হচ্ছেন কেউ প্রকৌশলী হচ্ছেন কেউ হয়তো বিজনেসম্যান হচ্ছেন কেউ আর যে সমস্ত ডিসিপ্লিনগুলো আছে যেমন সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সেখানে সবগুলো তারা বোঝেন কিন্তু ইসলামকে তারা বোঝেন না এটা আমাদের জাতীয় সমস্যা আরও একটা সমস্যা হচ্ছে এমন সবকিছু আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে যেটা কিন্তু ইসলামের সাথে বিরোধিতাপূর্ণ গান বাজনা বাদ্য নাটক সিনেমা নাচ ইত্যাদি এসব কিছু কিন্তু আজকে আপনারা লক্ষ্য করবেন একাধিক মুসলিম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রির বিষয় হিসাবে মেজর সাবজেক্ট হিসাবে গণ্য করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক পাশাপাশি যারা আজকে জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন না তারা সম্পর্কে সঠিক ধারণা না। এই যে একটা হজবরল অবস্থা পাশাপাশি আমাদের বাংলাদেশে আমরা আরবি শিক্ষার কি অবস্থা দেখি আমরা আরবিতে মাস্টার্স করার পরেও আরবি বলতে পারি না আচ্ছা না আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা অবস্থা কি এই মাদ্রাসাগুলোকে বলা হয় আরবি শিক্ষার মূল কেন্দ্র কারণ এখানে আমরা কোরআন আরবিতে পড়ি হাদিস আরবিতে পড়ি কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে এবং আমাদের ছাত্রদের মধ্যে কয়জন আমরা আরবিতে কথাবার্তা বলতে পারি আরবিতে বক্তৃতা দিতে পারি এটা কি দেখার বিষয় না অতএব শিক্ষাক্ষেত্রে আজকে আমাদের এই দণ্যতা দূর করার জন্য আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে আমি আশা করব যে এই প্রতিষ্ঠানও সেক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আর যারা তরুণরা আমার সামনে আছে এদের অনেকেই হয়তো এখনো ছাত্র অনেকেই এখনও হয়তো অধ্য মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাশ করেছে তাদেরকে আমি বলব তাদের মধ্যে এক দল অন্তত গবেষণামুখী হবে যাতে করে আজকে আমাদের শিক্ষার ত্রুটিগুলো এমনকি মাদ্রাসা শিক্ষার মধ্যেও কিন্তু অনেক ত্রুটি আছে এই শিক্ষা যে মান থাকা দরকার সে মান নেই এই শিক্ষা আমাদেরকে যে যোগ্যতায় পৌঁছে দেওয়ার কথা সেই যোগ্যতা কিন্তু পৌঁছে দিচ্ছে না আজকে মাদ্রাসা থেকে প্রশিক্ষিত হওয়ার পরে দেখা যাচ্ছে কোরআনের অনেকে তার আবার করতে পারছে না ইভেন আমি নিজেও দেখেছি অনেকে হাদিস ঠিক তাদের রপ্ত করা নেই কোরআন হাদিস ভিত্তিক জীবন তারা পরিচালনা করে না এবং আরবিতে তারা কথা বলতে পারে না এবং ইসলামের যে বিশাল জ্ঞান ভাণ্ডার আছে ইসলামের জ্ঞান ভাণ্ডার শুধুমাত্র আয়াত আর কিছু হাজিস করা নয় বরং এর পাশাপাশি ইসলামের যে উজ্জ্বল ইতিহাস রয়েছে ইসলামের আরো যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আছে যেমন অর্থনীতির ব্যাপারে বাজারের ব্যাপারে বেচা কেনার ব্যাপারে অন্যান্য সামাজিক ব্যাপারে দেশ গঠনের ব্যাপারে ইত্যাদি আরো অনেকগুলো যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ব্যক্তিরা যারা হয়তো মাদ্রাসা শিক্ষা নিয়েছেন তারা পিছিয়ে আছেন তাতে বোঝা গেল যে এই শিক্ষাকে আরও সংস্কার করতে হবে যাতে করে এই শিক্ষা এমন পদ্ধতি ফলো করে যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা আরো উন্নত মানুষের গ্রাজুয়েট পাবো প্রশিক্ষিত জাতি পাবো এছাড়া আরও কিছু বিষয় আছে আজকে বিশ্বের অনেক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু গবেষণামূলক পরিবেশ তৈরি করে ফেলেছে ছাত্রদেরকে শিক্ষামুখী করে ফেলেছে এই জায়গায় আমাদের ব্যর্থতা আমাদের ছাত্ররা আর পড়তে চায় না তারা ক্যারিয়ার মুখী অর্থাৎ কি চাকরি করবে সেই মুখী আমাদের এখানে সেমিনার হয় না মাহফিল হয় বাংলাদেশে প্রচুর অবশ্যই মাহফিল ইসলামী দাওয়া সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় কাজ একটা বড় প্রোগ্রাম কোনো সন্দেহ নেই কিন্তু এলএমের জন্যে আমাদের আরো স্পেশাল প্রোগ্রাম লাগবে সেমিনার সেম্পোজিয়াম ও আমাদের বিভিন্ন গবেষণামূলক ফেক একাডেমি এগুলোর মধ্য দিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করে আমাদের শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে না যাই তাহলে কিন্তু আমরা আগাতে পারব না অতএব আমাদের এই শিক্ষা পদ্ধতিটা কিভাবে আরো ইফেক্টিভ হবে আমাদের তালিম এবং ট্যবিয়াতটা কিভাবে আমাদের জনগণের কাছে আমরা আরও পৌঁছিয়ে দিতে পারব এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিত শিক্ষার বাইরে জনগণের সাথে শিক্ষার একটা রিলেশন তৈরি করার জন্য কি করতে পারে এগুলো কিন্তু চিন্তা গবেষণা করে দেখতে হবে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি আমি ভিজিট করেছি আমি দেখেছি যেমন শিক্ষার সাথে জনগণের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য অনেক প্রতিষ্ঠান তারা কমিউনিটি বিষয়ক কাজের জন্য ছাত্রদেরকে বাধ্য করে এটা আমার মনে হয় এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান করতে পারে কীরকম যেই ছাত্র মেসকাত লেভেলে পড়াশোনা করবে যেটাকে আমরা আলেম লেভেল বলি ইন্টারমিডিয়েট অথবা তারপরে ব্যাচেলার ডিগ্রিতে পৌঁছবে এরা কিছু একটা অ্যাসাইনমেন্ট নিতে পারে যেটা জনগণের কল্যাণের সাথে রিলেটেড অথবা কোনো হসপিটালে খেদমত দেওয়ার সাথে রিলেটেড কোন কমিউনিটি জব অর্থাৎ সামাজিক কোনো কাজের সাথে সমাজের একটা শ্রেণীর সাথে সমাজে অনেক শ্রেণী আছে যাদেরকে নিয়ে আমরা কখনো ভাবিনি এই সমাজে হিজরা শ্রেণী নিয়ে কখনো ভেবেছেন ওরা কি মানুষ না ওদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করা দরকার না যারা বস্তিতে থাকে ঢাকাতেও এবং বিভিন্ন শহরে আমরা দেখি যে অনেক মানুষ যারা বস্তিমুখী বস্তিতে বসবাস করে কিন্তু আমরা যারা আজকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছি আমাদের শিক্ষা কি ওদেরকে অন্তর্ভুক্ত করছে কি না আমাদের দুভাবে অন্তর্ভুক্ত করতে পারি এক ওদেরকে নিয়ে গবেষণা ওদের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে কি ইসলামে কোনো বক্তব্য নেই কোরআন হাদিসের কোনো বক্তব্য নেই তাহলে সেটা নিয়ে কেন আমরা ভাবছি না এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে তাদের জাগতিক উন্নতির ভাবনা কারা করবে যারা সেকুলার যারা সাধারণ শিক্ষা শিক্ষিত তারা করবে যারা ইসলামী শিক্ষা শিক্ষিত তারা কি এই সমাজের পশ্চাদপদ লোকদেরকে নিয়ে কিছু ভাববে না তাদেরকে প্রশিক্ষিত করবে না তাদেরকে সঠিক ইবাদত শিক্ষা দেবে না মজার ব্যাপার হলো ঢাকাতে আমরা অল্প কিছু গবেষণায় দেখতে পেয়েছি যে যেমন যারা রিক্সা চালায় তারাও আল্লাহ সম্মানিত বান্দা মনে রাখতে হবে কিন্তু আনফর্চুনেটলি এদের পেছনে ইসলামী শিক্ষিতদের কোনো শ্রম বিনিয়োগ না হওয়ার কারণে এদের অধিকাংশই আল্লাহ এবং রাসুল সাল্লা সম্পর্কে প্রায় কিছুই জানে না সমাজের এরকম বঞ্চিত শ্রেণী অনেক আছে পথ শিশু ঢাকা শহরে এক লাখের উপরে পথ শিশু আছে এদের নিয়ে কিন্তু আমরা কখনোই কিছু ভাবিনি দেখেছি যে সাধারণ শিক্ষিত কিছু মানুষ এদের জন্য একটা ইনফরমাল স্কুল করেছেন কিন্তু আমরা কি করেছি ওরা কি আমাদের সন্তান না ওরা কি আমাদের ভাই না অতএব আজকে শুধু একটা মাদ্রাসা দিয়ে বসে গেলে হবে না আসলে ইসলাম কিন্তু একটা মাদ্রাসার নাম না ইসলামের শিক্ষা বলতে শুধু একটা মাদ্রাসাকে বোঝায় না এটা একটা টোটাল এডুকেশন ইট ইনক্লুড দ্য হোল সোসাইটি অল পিপল ইন দ্য সোসাইটি আমাদের এই মাদ্রাসাটা জগতের সকল মানুষকে আমাদের ইসলামী শিক্ষাটা জগতের সকল মানুষকে অন্তর্ভুক্ত করে অতএব আমাদের এটা নিয়ে ভাবতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি চিন্তা ভাবনা গবেষণা প্রয়োজন সেটা হচ্ছে উন্নয়নের কথা আমরা বলি আর আজকে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন আপনারা দেখবেন যে যারা উন্নয়ন কর্মী যারা সমাজবিজ্ঞানী যারা অর্থনীতিবিদ ইভেন যারা রাজনীতিবিদ উন্নয়নের কথা বলে সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন যারা পরকালে বিশ্বাস করে না তাদের স্থায়িত্ব হচ্ছে শট ইসলাম অতএব ইসলাম এর টেকসই উন্নয়নের সবচেয়ে চমৎকার ধারণা পেশ করেছে এটা নিয়ে আমরা কিন্তু অনেক শুধু গবেষণা করতে পারি সুরা আল আরফের ছিয়ানব্বই নম্বর টেকসই উন্নয়নের আরেকটা চমৎকার ধারণা আল্লাহ তালা দিয়েছেন সুহান ইমান তাকুয়া ছাড়া টেকসই উন্নয়ন হতে পারে না ইমান তাকুয়াই পারে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করতে রাসুল্লাহ সাল্লাম তিনি তার জাতিকে যখন তার উপর ওহিনাজ হল একরা এর মাধ্যমে তার জাতিকে তিনি কি শিখিয়েছিলেন ইমান শিখিয়েছিলেন আর তাকুয়া শিখিয়েছিলেন আর আল্লাহ তাকে ইমান শিখিয়েছিলাম তুমি জানতে না কিতাব কি ইমান কি আল্লাহ তালা সয়ং নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন অতএব ইমান এবং কিতাব আল্লাহ তসুল সাল্লাহ সাল্লামকে শিখিয়েছেন এবং তিনি উম্মাকে শিখিয়েছেন ফলে ইমার এবং তাকুয়া শেখানোর মধ্য দিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শ্রেষ্ঠ সবচেয়ে মহান প্রজন্ম তৈরি করেছিলেন সাহাবাইকেরামের প্রজন্ম তার হাতে তার মতো মহান শিক্ষকের হাতে এই প্রজন্ম গড়ে উঠেছিল যাই হোক তাহলে ইসলামে উন্নয়নের যে জ্ঞান সেটি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয় আজকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আজকের সাধারণ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে যে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে প্রধান উন্নয়ন ফলে মানুষ অর্থের পেছনে ছুটছে মানুষ বিষয়ের পেছনে ছুটছে মানুষ টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি এগুলোকেই মনে করছে আসল উন্নয়ন এবং এগুলোর মধ্য দিয়ে সে তার শ্রেষ্ঠত্ব জাহির করতে চাচ্ছে আজকে মানুষ যত ইনকাম করুক তার কিন্তু প্যাট ধরছে না এবং পৃথিবীতে যত দ্বন্দ্ব আপনারা লক্ষ্য করবেন এই অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক স্বার্থ এটা নিয়েই যত কনফ্লিকশন যত যুদ্ধ এবং পৃথিবীর মানুষের মধ্যে খুন খারাবে যুদ্ধ সব কিছু একে নিয়েই হচ্ছে অথচ যদি আজকে ইসলামের যেই কনসেপ্টটা আছে উন্নয়ন সম্পর্কে যে টেক্স উন্নয়নের বিষয়টা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতাম তাহলে মানুষের উন্নয়ন হতো এবং সারা পৃথিবীর মানুষ সুখী হতো এটা মদিনা সমাজ হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল যে যে যেই সমাজে মানুষ সবসময় দুর্নীতি রাহাজানি ডাকাতির মধ্যে ছিল খুন খারাপের মধ্যে ছিল কিন্তু রাসুদুল্লাহ সাল্লাহ যখন মোদিনায় এসে ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করলেন সেখানে দেখা গেল যে কেউ কারো থেকে অন্যায়ভাবে ভাবে টাকা আত্মসাত করে না সম্পদ হরণ করে না কারো উপর কেউ অত্যাচার করে না বরং প্রত্যেকে একে অপরের অধিকার আগে আদায়ের জন্য তারা প্রস্তুত ছিল এই যে একটা চমৎকার মরাল অবস্থান তৈরি করা হলো। ইসলামের এই শিক্ষা দীক্ষা একটার সাথে আরেকটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত তার ফলে মদিনা সমাজের অর্থনৈতিক সমৃদ্ধ বিশ্ব কিন্তু দেখেছে এবং দেখেছে এই অর্থনৈতিক সমৃদ্ধির পথে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ কিন্তু আর কোনো বাধা হয়নি যাই হোক আমরা এরপরে বলবো সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আজকে আমরা কিন্তু মুসলিম্মার সবচেয়ে বড় সমস্যা ফিল করছি এই বাংলাদেশেও আজকে দেখুন আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ইউটিউবের মধ্যে একজন স্ত্রী তার স্বামীকে ছয় টুকরা করেছে মূল্যবোধ কোথায় গিয়েছে এবং আজকে দম্পতিগুলো এতটাই অসুখী যে হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্ত্রী আত্মহত্যা করে বসে আবার অনেক সময় স্বামী আত্মহত্যা করে বসে ডক্টর আকাশের কথা আপনারা শুনেছেন ইতিমধ্যে এটা কিন্তু একটা দুটো ঘটনা নয় এরকম ঘটনা প্রচুর আমাদের সামাজিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে কেন ঘটছে এটা কি আমরা ভাবছি এটা কিন্তু সত্যিকার অর্থে আমরা ভাবছি না সামাজিক মূল্যবোধকে আবার কি করে ফিরিয়ে সামাজিক উন্নয়নকে আবার কি করে প্রতিষ্ঠিত করা যায় এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে মনে রাখবেন যারা ইসলাম নিয়ে গৌরববোধ করে না যারা ইসলামকে ধারণ করে না যারা ইমানকে পোষণ করে না তারা আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম যেভাবে ভাবনা করতে বলেছেন সেভাবে তারা করবে না অতএব যারা সাধারণ শিক্ষিত জাগতিক শিক্ষিত সেকুলার শিক্ষিত তারা কিন্তু আরো বেশি বৈষয়িক হচ্ছে তারা ইসলামিক জীবন জীবনযাপন পদ্ধতি আমাদেরকে উপহার দিতে পারছে না আজকে যারা আমরা ইসলামকে ভালোবাসি আজকে যারা আমরা মনে করি যে আমরা সহিদার অনুসারী আজকে যদি আমরা মনে করি যে আমরা কোরআন সন্ন্যার প্রকৃত ধারক এবং বাহক শুধু ট্রেডিশনালি কোরআন শুনার চর্চা করলে হবে না আমাদেরকে এতগুলো উন্নয়ন এবং পরিবর্তন ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য আমাদেরকে চিন্তা গবেষণা কাজ করতে হবে কেন সমাজের মধ্যে আজকে এই অবস্থা এবং সমাজের সূচকগুলোকে আরো ইতিবাচকভাবে কিভাবে আরো উন্নয়ন করা যায় সেটা নিয়ে এই মাদ্রাসাগুলোতেই কিন্তু গবেষণা সেল ওপেন করতে হবে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে এবং আমাদের বই যদি আমরা বলি আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোতে আমরা বই বের করি শুধুমাত্র মাসলামের বই অথবা ইমান ইসলামের আরকানের উপরে বই অথচ মুসলিমরা কিন্তু আরো অনেক লাইফ লিড করে তাদের জীবনের আরো অনেকগুলো বিষয় আছে যেখানে ইসলামের উপস্থিতি প্রয়োজন ইমানের উপস্থিতি প্রয়োজন সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে আজকে আমাদের মাদ্রাসা বলি অথবা আমাদের বই প্রকাশনী সংস্থা বলি সেগুলো কিন্তু এই ধরনের গবেষণা কাজগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যেমন আজকে আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে যারা আজকে কবর নিয়ে বিশাল বেদা ছড়াচ্ছে তাই না কবর খানকা দরগা এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কিভাবে তৈরি হলো কিভাবে ভুল ধারণার বসে মানুষ এগুলোর অনুসারী হলো তাহলে এগুলো রিমুভ করার জন্য আসলে অনেকগুলো পন্থা আছে তার মধ্যে একটা পন্থা হচ্ছে বিভিন্ন জেলা এলাকা এলাকাভিত্তিক নানাভাবে কাজগুলো করে আমরা কিন্তু আমাদের ইসলামিক যে আকিদ আছে ইসলামিক যে আখলাক আছে ইসলামিক যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সর্বশেষ আরো দুই একটি বিষয় আমি একটু বলতে চাইছ তার মধ্যে আখলাকি যেটাকে মরাল ডেভেলপমেন্ট বলা হয় ডেভেলপেন্টেফলিজ বিশ্ববিখ্যাত একজন ডেভেলপমেন্ট এক্সপার্ট তিনি মূলত ইকনমিক বা অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বেশি কথা বলেছেন কিন্তু পরিশেষে তিনি আলোচনা করে দেখিয়েছেন পৃথিবীর সার্বিক উন্নয়ন কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়নের মধ্যে হয় না মরাল ডেভেলপমেন্টটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে এখনকার গবেষকরা মাঝে মাঝে এমনভাবে উপস্থাপন করেন আবিষ্কার করলেন অথচ কোরআন এবং সন্দার বইগুলো আজকের অনেক সাধারণ শিক্ষিত মনে করে এগুলো ধর্মীয় বই আসলে এগুলো ধর্মীয় বই নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি যেটা মানব জাতির জন্য একটা ম্যানুফেস্টেশন মানব জাতির জন্য একটা দিক নির্দেশনা এই জন্যই তো আল্লাহ বলছেন নাস এবং বলেছেন এভাবে এটাকে হুদাল্লী করা হয়েছে অতএব আজকে মানুষের আখলা কি করে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া ফিরিয়ে আনা যাবে এটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা গবেষণা করতে হবে এই চিন্তা গবেষণা ছাড়া আজকে আমরা যেমন মুসলিম ঐক্যের কথা বলি মুসলিম ঐক্যের পথে অন্তরায় কি এটা শুধু এক বসাতে চিন্তা করলে হবে না এটা নিয়ে আসলে প্রচুর গবেষণা আজকে প্রয়োজন যে ঐক্য কেন এত ব্যাহত হচ্ছে আমরা সবাই ইসলামকে ভালোবাসি আমরা সবাই সহি ইবাদত করার চেষ্টা করছি এবং আমরা এক আল্লাহকে মানি আমরা শেষ নবী মাহমুদ রাসুল্লাহ সাল্লাম একজন শেষ নবী তাকে আমরা অনুসরণ করি তার যে সহি সন্না আছে তাকে আমরা ফলো করিয়েতে বার করি তারপরে এত বিভেদ কেন এই জিনিসটা কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে এখানেও চিন্তা গবেষণার যথেষ্ট মাল মশলা রয়েছে এবং আমি মনে করি আজকে যারা ইসলামী গবেষণা করছেন তারা বিভিন্ন বিষয় সামনে রেখে গবেষণা করে যদি এই অনৈক্যগুলো স্পষ্ট করতে পারেন তাহলে হয়তো আমাদের জন্য অনেক কিছু বেরিয়ে আসবে আমি যেটা বুঝি যে আজকের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমাদের মধ্যে অনেক ক নিয়ে এসেছে দু একটা শেয়ার করছি এই জন্যে যে ঐক্যর ব্যাপারে মুসলিমরা সবাই আমরা চেষ্টা করছি কিন্তু ব্যাহত হচ্ছে এটা কোথায় সেজন্য জন্য দু একটা পয়েন্ট শেয়ার করা অন্যগুলোর ক্ষেত্রে আমি এভাবে পলিসি শেয়ার করিনি কিন্তু এখানে করব আমাদের ঐক্যের পথে প্রথম অন্তরায় হচ্ছে আমাদের সংকীর্ণতা অনেক সময় আমরা বলবো যে দলীয় সংকীর্ণতা আজকে মুসলিম ওম্মার মধ্যে देखा जामीय भाव नाना दल विभक्तभक्त नईनैतिक विभिन्न मुस्लिम देश में देखते क्या एक दल एक छाड़ देना जेखने आकीदार विशाल पार्थक्य कई जगह आकीदार पार्थक्य नहीं इमान जो साफसुत्र কনসেপ্ট এবং এলেম আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি সেই জায়গা তো বিভক্তি মানা যায় না এখানে আমি বলবো যে আমাদের আসলে যথেষ্ট উদারতার অভাব রয়েছে মনে রাখবেন সংকীর্ণতা দিয়ে মুসলিম মা ঐক্যবদ্ধ হতে পারবে না আমাদেরকে মনে রাখতে হবে আকিদার ঐক্য হচ্ছে মেইন ঐক্য সহি আকিদার মধ্য দিয়ে যারাই কোরআন এবং সন্নাকে মেনে নেবে তারা প্রত্যেকেই প্রকৃত মুসলিম হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন আমি আরেকটা প্ল্যাটফর্মে কাজ করছি এর ভিত্তিতে যদি আমরা আজকে শত্রুতা তৈরি করি তাহলে আসলে ঐক্যের যে ফলাফল ঐক্যের যে অনিবার্য পরিণতি মুসলিম ওম্মার যে সাফল্য সেটা কখনোই আমাদের জন্য সহজ হয়ে উঠবে না আমি তাই আপনাদেরকে আবেদন রাখতে চাই যে আসুন আজকের এই মাহফিল আমি এই কথাগুলো শেয়ার করলাম এই জন্যে যে এখানে আসলে কেউ ওয়াজ শুনতে আসেননি এখানে সবাই এলএম শুনতে এসেছিলেন তাই না সুতরাং আরও অনেক সুন্দর সুন্দর কথা আপনারা শুনবেন এমনকি এলএমের কথাগুলো যারা ওয়াজের ঢঙ্গে বলতে পারে সে কথাগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ কিন্তু আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই যে আসুন আমরা জ্ঞানটাকেই পরিশেষে মণিমুক্তা হিসাবে গ্রহণ করি জ্ঞানটাকেই সবচেয়ে বেশি মূল্য দেই। আমরা যেন আমরা যেন আমাদের সামনের অনাগত দিনগুলোতে রাসুল সাল্লাম যে চমৎকার দৃষ্টান্ত দিয়েছিলেন সেই দৃষ্টান্তের আলোকে নিজেকে গঠন করতে পারি তিনি বলেছেন মুসলিমদের পারস্পরিক সম্পৃতি ভালোবাসা এবং মমত্ববোধের মধ্যে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো যখন দেহের কোনো একটা অংশে কোন রোগ ব্যাধির মতো সমস্যা দেখা দেয় তখন সারা দেহ তার জ্বর সর্দি কিংবা তাপমাত্রার দিক থেকে তার ডাকে সারা দেয় অর্থাৎ শরীরে যখনই কোনো প্রবলেম হয় সেটা যদি তাপমাত্রা বেড়ে গিয়ে হয় সর্দির মধ্য দিয়ে হয় অথবা অনিদ্রার মতো কোনো প্রবলেম হয় তবুও মানুষ বলে যে আমি অসুস্থ আর আজকেই সেই ধারণাটা কিন্তু আমাদের চলে গেছে আজকে মুসলিম উম্মার বিভিন্ন জায়গায় যত সমস্যা তুলছে আমরা সেগুলো ফিল করছি না এই ফিলিংসটা আসবে যদি আমরা আসলে কোরআনসল্লাকে সঠিকভাবে অনুধাবন করি চিন্তা গবেষণা সহ। এলেমটা যদি সঠিকভাবে অন্তরে বসে তখন সে এলেমের আসার হবে প্রভাব হবে আর এলেমটা যদি ভাষা ভাষা থাকে তার প্রভাবটাও ভাষা ভাষা থাকবে আজকে যারা সেটাই দাঁত করছে দেখবেন যে তাদের ঘরেও কোরআন আছে তাদের ঘরেও সহি বোখারি আছে সহি মুসলিম আছে হাদিসের গ্রন্থগুলো আছে কিন্তু আপনার আমার মধ্যে শিরিক বেদায়তের বিরুদ্ধে যে অনুভূতি তাদের মধ্যে সে অনুভূতি নেই কারণ তারা প্রকৃত শিরিখকে চিহ্নিত করতে পারেনি তারা তৌহিতকে চিহ্নিত করতে পারেনি তারা সন্ন্যাকে চিহ্নিত করতে পারেনি তারা বেদাৎকে চিহ্নিত করতে পারেনি ফলে এগুলোর মধ্য দিয়ে আজকে অনৈক্য ছড়াচ্ছে মুসলিমদের মধ্যে মনে রাখবেন সঠিক আকিদা বিশুদ্ধ নির্ভেজাল তৌহিদ এবং বিশুদ্ধ সহি সুন্না এগুলোর মাধ্যমেই মুসলিমদের মধ্যে ঐক্য হতে পারে শেরক শির্ক হচ্ছে বিভক্তির সবচেয়ে বড় বীজ বেদাত হচ্ছে সবচেয়ে বড় বীজ অতএব আমাদেরকে মনে রাখতে হবে এগুলো চিহ্নিত করে এগুলোকে বাদ দিতে হবে এখানে আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে কিছু মানুষ আছে তারা এখনো চিহ্নিত করতে পারেনি তাদেরকে শেখানোর দায়িত্ব নিতে হবে মানুষের প্রতি শুধু আক্রমণাত্মক হলে হবে না নানাভাবে মানুষকে তালিম এবং কাজ করতে হবে যারা আজকে সঠিক শিক্ষা পায়নি সঠিক আকিদার সন্ধান পায়নি তাদেরকে সফট কর্নার দেখে তাদের সামনে সোহি আকিদা এবং সোহে এলএমকে পেশ করতে হবে আমি একজন ভাই দুটো প্রশ্ন আমাকে দিয়েছেন উত্তর দেওয়ার জন্যে আমি সংক্ষেপে দিয়ে আমার কথা শেষ করবো ইনশাল প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সমাজের কেউ কেউ। বলে মাঝহ আবার অন্য অংশ বলে আসলে মা এটা নিয়ে নিশ্চয় অনেক আলোচনা ইউটিউবে আছে আপনারা জানবেন আমি শুধু এতটুকু বলবো মাঝহ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওলামাইকেরামের ইসতেহাদি ক্ষেত্রে অভিমত ওলামাই কেরামের ইতে কারণ শেষ নবী কিনা মতামত দেওয়া যাবে অবশ্যই না আল্লাহ আরসের উপর আছেন না সর্বত্র বিরাজ্যমান এ ব্যাপারে মতামত দেওয়া যাবে কারণ এটা সঠিকটাই স্পষ্ট অতএব মতামত দেওয়া যাবে ইদ পালন করবে সেটা কি তিন হায়েজ হবে নাকি তিন তোহর হবে এটা নিয়ে এখতেলাফ অতএব এখানে যেখানে ইসতেহাদ সেখানে এখতেলাফ হওয়ার সুযোগ আছে মনে রাখতে হবে যেখানে ইজতেহাদ করার সুযোগ আছে সেখানে এখতলাফ করার সুযোগও আছে আর যেখানে নাস আছে স্পষ্ট নাস সেখানে ইজতেহাদ করার সুযোগ নেই এখতলাফ করার সুযোগ নেই কারণে ইসলামী কায়দা হচ্ছে লাহাদস যেখানে স্পষ্ট কোরআন সুদ্দার বক্তব্য আছে সেখানে কোন ব্যক্তি কোন স্কলার কোন মানুষ তার নিজস্ব অভিমত দিতে পারে না এই হচ্ছে আসলে ওলামাদের আমাদের ট্রেডিশন তারা কিছু গবেষণা করেছেন ইস্তেহাদি জায়গাগুলোতে পরবর্তীতে মানুষ ভুল ক্রমে এগুলোকে সুনির্দিষ্ট পরিণত করেছে ফলে মানুষ ভেবেছে যে ওনার সম্পূর্ণ ইস্তেহাদি মতগুলোকে আমরা অন্ধ অনুকরণ করবো এটা কিন্তু ভয়ঙ্কর একটা ভুল এই এটা যে ভুল এটা এই মামলা নিজেরাও বলে গিয়েছেন অতএব আজকে দুটো প্রান্তিক সীমানার মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি ওলামাদের ইস্তেহাদেরকে কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদেরকে একদম অন্ধ অনুকরণ করবো অতএব প্রান্তিক সীমানা বাদ দিয়ে ওলামাদের ইস্তেহাতকে আমরা সম্মানের চোখে দেখব যেটা সঠিক সেটাকে অনুসরণ করব গ্রহণ করব যেটা বেঠিক সেটাকে আমরা গ্রহণ করব না এটাই হচ্ছে মত আমার সময় শেষ আমি আর প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি বেতের নামাজ এক রাকাত পড়া যায় এটা শোনার পর থেকে আমাদের অনেক যুবক ভাইরা তিন বাদ দিয়ে এক রাকাত পড়তে শুরু করেছে আমার প্রশ্ন পর শুধু এক রাকাত বেতের পড়া সঠিক নিয়ম কি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত, সাত রাখাত নয় রাকাত পর্যন্ত একসাথে পড়ার বিধান এসেছে আর দুই রাখাত দুই রাকাত করে পড়ে শেষে এক রাকাতও তিনি পড়েছেন অতএব আমরা যেন রাসুল সাল্লাহ সাল্লামের যে বিভিন্ন টাইপের বেতের পড়ার পদ্ধতি সেটাই অনুসরণ করি একটার মধ্যে সীমাবদ্ধ থেকে এই ধারণা সৃষ্টি না করি যে এটাই হচ্ছে তা রাসুলসাল্লামের একমাত্র বেতের পড়ার পদ্ধতি তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি কেউ বিশুদ্ধ কোনো একটা পন্থা অধিকাংশ সময় ফলো করেন তাকে কিন্তু তিরস্কার করা যাবে না যেহেতু তিনি একটা বিশুদ্ধ পন্থা ফল অবলম্বন করছেন এবং এই ব্যাপারে রিয়্যাক্টও করা যাবে না বরং যদি কোনো পরামর্শ আপনার ভাই হিসাবে থাকে আপনি হয়তো বলবেন যে ভাই আপনি যদি মাঝে মাঝে এরকমও পড়েন এরকম পড়েন ভালো সেটা হতে পারে বাট যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সহি আমল করেন তাকে ওইভাবে তিরস্কার করা যাবে না সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের কল্যাণ কামনা করছি আল্লাহ যেন আমাদের এলেম বাড়িয়ে দেন সে দোয়া করছি আল্লাহ যেন এলেম এর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দেন সেই দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবল করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এই জনপদের লোকেরা আলোকিত হয় আল্লাহর কাছে কামলা বাক্য সেখানে কাছ থেকে বিদায় নিচ্ছি